আসসালামু আলাইকুম আলহামতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আলহসলিনা মহামদিন আলাহি ওসাহিজমাঈনামে দর্শক শ্রোতা বাইবেরা আবারও আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি ফত আর ইসলামের আরেকটি পর্ব নিয়ে এ পর্ব যা থাকছে সেটা আছে যে মানুষ সময় সময়ে যে কোনো কাজের জন্য উপায় উপকরণ অবলম্বন করে থাকে এটা কি আসলে তাকুয়াবিরোধী কিনা। সেটা জানার বিষয় এই প্রশ্নটি উপস্থাপন করা হয়েছে উম শেখ মাহমুদ বিন সাই আলিমিনের কাছে তখন তিনি উত্তর দিলেন এইভাবে যে একজন মোমেনের আসলেই কর্তব্য হচ্ছে যে কোনো ব্যাপারে আল্লাহর উপর নির্ভরশীল হওয়া যে আল্লাহর সাথে তার কানেকশন হওয়া যে আল্লাহর উপর নির্ভরশীল হবে যে কোনো লাভ অর্জন করার ক্ষেত্রে যে কোন বিপদ থেকে বাঁচার ক্ষেত্রে হ্যাঁ ক্ষেত্রে একমাত্র আল্লাহর উপর নির্ভরশীল হবে কারণ আল্লাহর হাতেই আকাশ এবং জমিনের মালিকানা এবং তার দিকেই সব কিছু আপনার কি ফেরত যাবে হম সবকিছুর প্রত্যাবর্তন তার কাছে আল্লাহ বলছেন যে আকাশ এবং জমিনের গাইবী ব্যাপার সবকিছু আল্লাহর হাতে এবং বলছেন আল্লাহ বলে দিচ্ছেন যে তোমরা যাই করো তোমাদের কর্মকান্ডের ব্যাপারে আল্লাহ কিন্তু গাফের নন এরকম ভাবে মুসার ইসরাত তার জাতিকে বলেছিলেন যে ডাল্লা সুরাই অনুসর চুরাশি থেকে ছিয়াশি নম্বর আয়তের মধ্যে ব্যক্ত করেন তারিখ যদি তোমরা আল্লাহর উপর ইমান এনেছো বলে দাবি করো তাহলে তার উপরেই ভরসা করতে হবে যদি তোমরা মুসলমান হয়ে থাকো আল্লাহর অনুগত হয়ে থাকো তাহলে অবশ্যই আল্লাহর উপরেই ভরসা করতে হবে এবং তিনি আরো বলেছিলেন এটা বলার পরে তার সম্প্রদায় কিন্তু সায় দিয়েছিলেন তার কথায় তারা বলছিল আল্লাহবাকালনা যে আমরা আল্লাহরই ভরসা করেছি তবে তারা আল্লাহর কাছে এটাও প্রার্থনা করেছেন যে হে আল্লাহ আপনি আমাদের কি কখনো জালিম সম্প্রদায়ের জন্য ফিতনার কারণ বানিয়ে দিবেন না এবং ওনার জিনাবির আহমেদ কিমিন কাফিরিন আপনার দয়ে আমাদেরকে আপনি কাফের সম্প্রদায় থেকে রক্ষা করুন একশো ষাট নম্বর আয়তে আল্লাহ ও আল্লাহ যে আল্লাহর উপরই আহ ভরসা করতে হবে মোহিনদেরকে আর কোন কারোর পর ভরসা করা যাবে না আল্লা বলছেন যে ব্যক্তি আল্লাহর ভরসা করবে এটা মানে আল্লাহর ভরসা করার সুফল বলছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য যথেষ্ট হয়ে যাবেন समय कारो क्या आल्ला दीते सक्षम प्रत्येक क्या कख कार आल्ला समय निर्धारण करवा जाएगा এই কারণে একজন মোমেন এই সমস্ত আয়াত থেকে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে একজন মোমেনের অবশ্যই ওয়াজীব তার জন্য বাধ্যতামূলক সে একমাত্র তার প্রতিপালকের উপর ভরসা করবে কারণ তিনি হচ্ছেন আকার জমিনের মালিক এবং তার প্রতি তার সুধারণা থাকতে হবে তবে এখন একটা কথা হচ্ছে যে শরীয়তের দৃষ্টিতে যেই উপায় উপকরণগুলো আছে এবং দুনিয়ার দৃষ্টিতে যে উপায় উপকরণ আছে আপনার রক্ষার জন্য আপনার সুবিধার জন্য যেগুলো আল্লাহ অর্ডার করেছেন যেগুলো গ্রহণ করতে সেইগুলো গ্রহণ করা কখনো নিষেধ নয় এটা আপনার মনে রাখতে হবে কারণ এগুলার কল্লা নিয়ে আসতে পারে অকল্যাণ থেকে দূরে রাখতে পারে পাশাপাশি আপনার আল্লাহর বিশ্বাস রাখতে হবে কারণ ওটা সেটা কারণ আল্লাহ বিশ্বাস করতে পারেননি বরং আল্লাহ হাজর উপায় উপকরণ ধরার জন্য বলেছেন কারণ আল্লাহ প্রত্যেক জিনিস একটা কারণ ঠিক করে দিয়েছেন সুতরাং সেটা ধরা আহ সেটা অবলম্বন করা সেটা কখনো আল্লাহর উপর ইমান বিরতি হতে পারে না হতে তাওয়ে না যেমন আমরা দৃষ্টান্ত দিয়ে বলতে চাই যে সেই মতো অকিলেন হ্যাঁ মানে তাওকুল যারা করেছেন তাদের মধ্যে নেতৃস্থানীয় ছিলেন আমাদের রসুদ মোহাম্মদ সাল্লা তিনি আপনার শরীরের দৃষ্টিতে যে কারণগুলো উপায় উপকরণগুলো আছে সেইগুলো তিনি গ্রহণ করতেন এবং দুনিয়া দৃষ্টিতে যে উপায় উপকরণ অবলম্বন করা দরকার সেগুলো অবলম্বন করতেন এই কারণে তিনি ঘুম যাওয়ার সময় কি করতেন সুরে ক্লাস করতেন এবং সুরে ফালাক নাস করতেন কেন কারণ নিজকে আপনার কি করার জন্য সংরক্ষণ করার জন্য নিজকে আপনার খারাপ জিনিস থেকে নিজকে হেফাজত করার জন্য তাই তিনি কি তাও তার মধ্যে ছিল না অবশ্যই ছিল তারপরও এই উপায়গুলো অবলম্বন করেছেন এতে কোনো সমস্যা নেই তেমনি ভাবে রসই আকরুলসলাম যুদ্ধক্ষেত্রে আপনার বর্ম করতেন অর্থাৎ প্রহার পোশাক করতেন যেন আপনার তীরের আঘাত আপনার না লাগে সেই জন্য কিন্তু এটা তো অকুল ছিল না এরকম মদিনার মধ্যে যখন অন্যান্য মৌসিকরা মদিনাকে গেরাও করছে তখন রসুর আকরাইসলাম মদিনার আশেপাশে আপনার পরীক্ষা খনন করেছেন বর্ত খনন করেছেন মদিনা রক্ষা করার জন্য সেটা তো অক্কুল বিরতি ছিল না এবং এমন কি আল্লাহ শাহু একজন বান্দা। যুদ্ধক্ষেত্রে যে বর্মের মাধ্যমে নিজকে যে সংরক্ষণ করে এটাকে আল্লাহ করেছেন এবং এটার জন্য আদায় করতে হবে আল্লাহ আশি নম্বর আয়তের মধ্যে আল্লাহ আল্লাহর বলেন আমি তাকে মানে আল্লা নামত হিসেবে ধরে নিয়ে কৃতজ্ঞতা আদায়ের জন্য পরামর্শ দিয়েছেন এবং আল্লাহ দাউদ্দ ইসলামকে আদেশও করেছেন যেন সুন্দর করে কি করে আপনার তার বর্মগুলো তৈরি করে এবং সেটা যেন অনেক লম্বা হয় যেন সেটা আপনার রক্ষা কবচ হিসেবে ভালো কার্যকর ভূমিকা রাখে সুতরাং এই ভিত্তিতে আমরা বলতে পারি যে যদি কোনো এলাকায় যুদ্ধবিগ্রহ লাগে তাহলে তার আশেপাশের এলাকার মানুষ হ্যাঁ আপনার সতর্কতা অবলম্বন করতে পারে তারা নাকের মধ্যে মাস্ক ব্যবহার করতে পারে যেন কোনো আপনার ভয়ঙ্কর কোনো গ্যাস ইত্যাদি এসে তাদের শরীরে ক্ষতি করতে না পারে এবং এরকমভাবে তারা নিজেদের গর্ক রক্ষা করবে যেন বাইরের আঘাত তাদের কাছে নাচতে পারে হ্যাঁ এগুলো হচ্ছে আপনার খারাপ থেকে বাঁচার জন্য আপনার ক্ষতি থেকে বাঁচার জন্য একটা মাধ্যম এটা কখনো শরিয়াতে নিষেধ নয় এবং তারা এর পাশাপাশি যুদ্ধ যখন লেগে যায় খাদ্য ইত্যাদি সংগ্রহ করতে পারে কারণ তারা যদি আতঙ্কিত থাকে বা আশঙ্কাগ্রস্ত হয় যে হয়তো বা খাদ্যের সংকট লেগে যেতে পারে তাহলে তারা খাদ্য নিজের জন্য সংগ্রহ করতে পারে सूतरा भय जो बाढ़ तक तर सतर्कता अवलम्बन से पर्यावश आल्लापर विश्वास रखते हैं कठिन भावे आल्लापर आस्था रखते हैं आल्ला शुक्रिया आदाय करते हमें जे सतर्कता अवलम्बन करते सूझट जाते पासी तक सूझ पाए হ্যাঁ যে আপনার খাদ্য সংগ্রহ করবে টাকা নেই সে কিভাবে করবে তাইলে আল্লাহ যে আমাকে সুযোগ করে পদগুলো অবলম্বন করতে সেটাতে আল্লাহর আল্লাহর জন্য হ্যাঁ কৃতজ্ঞতা আদায় করতে হবে সেই ব্যাপারে এবং তারপরেও বিশ্বাস রাখতে হবে যে আমি যে সতর্কতা অবলম্বন করছি এটা কাজে নাও দিতে পারে যদি আল্লাহ না চান আল্লাহ চাইলে এটা কাজ দেবে হম এটা হতে পারে আপনি খাদ্য সংগ্রহ করছেন আপনার সন্ত্রাসী আসে আপনার বাড়ির থেকে সমস্ত খাদ্য ছিঁড়ে নিয়ে গেছে আপনার সব ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা রাখতে হবে এটা হচ্ছে আসল কিন্তু পাশাপাশি অন্যান্য আপনার যে উপায় অবলম্বন সেটাও করা যেতে পারে কোনো সমস্যা নেই যেটা আল্লাহ অনুমোদন দিয়েছেন হ্যাঁ আপনার লাভ ক্ষেত্রে এবং ক্ষতি থেকে বাঁচার ক্ষেত্রে আল্লাহ আমরা আবেদন অবশ্যই করব যে আল্লাহ যেন আমাদেরকে সমস্ত ফিতনা থেকে ধ্বংস থেকে রক্ষা করেন এবং আমাদের ইমানকে শক্তিশালী করেন আমাদের তাওকুলকে শক্তিশালী করেন এবং আমরা যেন যেইভাবে উপায় অবলম্বন করলে আল্লাহ খুশি হবেন সেইভাবে যেন করতে পারি এবং আল্লাহর উপর যেন সব সর্বদা নির্ভরশীল হতে পারে সেই তফিকা আল্লাহ আমাদেরকে দিয়ে দেন আরেকটা পর্বের অপেক্ষায় থাকুন এরপরে আরেকটা পর্বে আসছি ওসল্লাহ আলা নবিনী ওসালেজমাই